জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইস্লামের ওফাতের পর আবু বাকর আদিয়াল তাল্লু এর নিকট রসুল্লাহ সাল্লাহ আলসালাম এর নিযুক্ত বাহরাইনের শাসক আলা ইবনু হাজরহামির পক্ষ হতে মালপত্র এসে পৌঁছল তখন আবু বকর রদিয়া তাল্লাহ ঘোষণা করলেন নব্বী সাল্লা সাল্লামের নিকট কারো কোনো ঋণ থাকলে কিংবা তার পক্ষ হতে কোনো ওয়াদা থাকলে সে যেন আমাদের নিকট এসে তা নিয়ে যায় জাবির রদিল্লাহ তৌআ বলেন আমি বললাম রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাকে এমন এমন এবং এমন দান করার ওয়াদা করেছিলেন জাবির রদিল্লাহ তাল্হ্ন তার দু হাত তিনবার ছড়িয়ে দেখালেন জাবির রজিল্লাহ তালু বলেন তখন তিনি আবুবকর রজিল্লাহ তালু আমার দু হাতে গুনে গুনে পাঁচশো দিলেন আবার পাঁচশো দিলেন আবার পাঁচশো দিলেন